এছাড়াও যদি কেউ কিছু দোয়া পড়ে পড়তে পারে কিন্তু পাবন্দের সাথে না পাবন্দের সাথে সেই দোয়াগুলি পড়বে যেগুলো রাসুল উল্লা সালে পড়েছেন বাকি ফুক দেওয়ার শরীরে এটি হচ্ছে বিদাত এই সময় বিশেষ ক্ষেত্রে ফুক দেওয়ার যখন প্রমাণ নেই তখন নামাজের পরে কিছু দুয়া পড়ে ফুঁক দেয় এই করে এই করে দেখি কিছু লোক না যেকোনো সময় ঘরে রাস্তা ঘাটে যে কোনো সময় আহ আপনি ফুঁক দিয়ে আপনি শরীরে হাত ফেরাতে পারেন নিজের হাতে ফুঁক দিয়ে আপনি হাত ফেরাতে পারেন জি নবিয়া কোলগুলি সুরানা ফালাক এগুলি পড়ে হাত ফিরাতেন এস রাত্রে ঘরের সময় তো এটুকু প্রমাণ আছে তো এই সময় করলে অসুবিধা নেই এছাড়াও যদি আপনি অসুস্থ থাকেন তাহলে করতে পারেন